এই মাসের প্রত্যেকটি সময়কে প্রত্যেকটি মুভমেন্টকে আমার আল্লাহ সমা ফজিরত পূর্ণ করেছেন এবং এর প্রতিদানকে আল্লাহ রব আলীন বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন তাই এই মাসে আপনি যে কোনো আমল করেন না কেন এটা মুহব্বাল ফজিরত পূর্ণ ফজিরত দে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে এই প্রত্যেকটা সময় আপনার জন্য অত্যন্ত মূল্যবান সময় যে রাতটাকে আল্লাহুর আলমিন এক হাজার মাসের চেষ্টা করেছেন সুতরাং যদি আপনার এক মিনিট চলে যায় হতে পারে যে এক হাজার মাসের মতো সময় আপনার নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এটাকে একটা মনে করে আপনি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কারণ এর প্রত্যেকটি সময় হচ্ছে আল্লাহ আবুল্লা আলমিনের নৈকুট লাভ করার বিষয়টি রসুল্লাম স্পষ্ট করে দিয়েছেন এর মধ্যে সবচেয়ে প্রতিরোধের কাজ হচ্ছে যেটি সেটা হলো এই এই মাসের মধ্যে আল্লাহ না আপনাকে জানতে হবে কোনটি আল্লাহ রাস্তা সেটা জেনেই আল্লাহ রাস্তায় খরচ করবেন আমার বন্ধুগন আল্লাহ রাস্তায় আপনি একটি টাকা খরচ করবেন তো সে একটি টাকা আপনার ব্যালেন্স হয়ে যাবে আল্লাহুল আলমিনের মধ্যে জমা হবে আল্লাহ বলে দিয়েছে সেটা আপনার ব্যালেন্স হিসেবে জমা হবে আপনার ব্যালেন্স শিটের মধ্যে সেটা পাবেন কিন্তু খরচ করবেন না তো ব্যালেন্স শিট মধ্যে সেটা পাবেন না সেটা ব্যালেন্স শিট মধ্যে পাবেন না